وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا زَادَتْهُمْ غَمًّا ۖ وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ শুরু হবে ইনশাল আমরা সুরা ইউসুফ কে গত সপ্তাহে শেষ করেছিলাম সুরা ইউসুফের শেষ এবং সুরা রিমকে আল্লাহ এমন ভাবে সন্নিবেশিত করেছেন একটা সঙ্গে ধারা বাহিকতা যেন ঠিক মতো থাকে আপনারা জানেন যে এরকম কোন টাইটেল নাই একটা বই কেউ যদি লেখে বিভিন্ন টাইটেল দেয় এই পরিচ্ছেদের এই টাইটেল এভাবে করে তারা দেয় আল্লাহ তালা এরকম টাইটেল দেননি কিন্তু সুরা গুলো নামকরণ করেছেন শুধু দেখা যায় যে আনে পাকের সুরা যেটা শেষ হয়ে যায় নতুন করে শুরু হয়ে যায় একটা লিঙ্ক থাকে ধারাবাহিকতা থাকে যদিও এরকম ধারাবাহিকভাবে কিন্তু নাজিল হয়নি এক এক সময় এক একটা নাজিল হয়েছে কোনো সময় মাক্কায় নাজিল হয়েছে তারপরেটা আবার মাদী হয়ে গেছে মদিনাটার পরে আবার মাক্কিটার সিরিয়াল লেগেছে এই তার তীব এই অর্ডার আমাদের কাছে যেটা আছে এটা নাজিল হওয়ার অর্ডার নয় তাই না এটা কোন অর্ডার যেটা অরিজিনালি বাল হুয়ার সেটা আছে কিন্তু দুনিয়াতে আল্লাহ ওই তার তীব ওই অর্ডার ওই ধারাবাহিকতা ক্রমবিকাশ কেন রক্ষা করেননি কারণ নাজিল হওয়ার প্রেক্ষাপট সময়কালে যখন যেটা সুইটেবল বেশি হয় অবস্থার কারণে নবী করিম সালামকে একটু গাইড করা লাগবে এই বিষয়ে সমস্যা কি হয়ে গেছে কিভাবে ডিল করবেন তিনি জন্য জন্য ওই সময় যে পরিস্থিতি ছিল তার সেটাকে লক্ষ্য করে কোরআনে পাখি আল্লাহ তালা অবতীর্ণ করেছিলেন এই জন্য দুইটা ধারাবাহিকতা কেউ কেউ আবার চেষ্টা করেছেন সিলসিলা লিড বানাতে যে কোন ছিল আগে তারপরে কোনটা তারপরে কোনটা এরকম করে ধারাবাহিকতা কেউ করার চেষ্টা করেছেন এত পার্ট না কিন্তু আমাদের কাছে সেখান থেকে আমরা একটু আবার তর্জমা পড়ে যাই এটা সঙ্গে মিলে কেমনি সেরাই শেষ তিনটা আয়াত হচ্ছে আল্লাহ বলছেন ওমা আর সাল কবলিকা ইনাই হি আমি আপনার আগে যতই রাসুল পাঠিয়েছি সবাই পুরুষ ছিল মানুষ ছিল প্রতি আমি বিভিন্ন জনপদ থেকে বিভিন্ন আলিউরফিল আহকাল তারা কি জমিনে ঘুরে বেড়ায় না একটু ঘুরে ফিরে দেখে না ফায়ানি দেখতো তাদের আগে যে সমস্ত জাতি অবিশ্বাসী ছিল আল্লাহ সঙ্গে বিদ্রোহ করেছে তাদের শাস্তি কেমন হয়েছিল এটা দেখুক এরকম কোন কোনো এলাকাকে এখনো আছে ইউরোপের মধ্যে বড় একটা এলাকা আছে সেটার নাম কি ইতালির পম্পে পম্প নগরী ধ্বংসাবশেষ গোটা শহরকে আল্লাহ তালা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন মানুষ খুঁড়ে খুঁড়ে তার অনেক কিছু বের করেছে এখনো ভগ্নাবশেষ আছে ধ্বংসাবশেষ আছে উপমহাদেশ হরপ্পা এইভাবে মাটির নিচে শহর আবিষ্কার হয়েছে কেন ধ্বংসে নিপতিত হয়েছে কোনো সময় ভূমি ধসের কারণে কোন সময় আগ্নেয়গরির কারণে কোন সময় ভূমিকম্পের কারণে বিভিন্ন কারণে আর সবগুলোর পেছনেই এই আজাব আম কখন আসে কমন আজাব কখন আসে যখন মানুষ আল্লাহর সঙ্গে আল্লাহ শুরু হয়ে যায় অপকর্মকে একদম ছড়িয়ে দেয় আর এটাকে আমর মাহরুফ না কাজ করা এগুলা থামানোর জন্য বুঝানোর জন্য ভালো লোকেরা কাজ করে না তখন সেই জাতির উপরে আল্লাহ তালা এরকম কমন আজাব দিয়ে দেন গণশাস্তির ব্যবস্থা করে দেন তার দেখুক এভাবে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করতে গিয়ে কি পরিণতি হয়েছে বিভিন্ন জাতির তাহলে এই লোকগুলো শিক্ষা নিতে পারত যে এইভাবে আল্লাহ তালার সঙ্গে বিদ্রোহ করছে তাদের পরিণতি ওদের মতো আফালা আলুন আর আখেরাতের জগতের যে ঠিকানা আল্লাহ তৈরি করে রেখেছেন মোত্তাকিদের জন্য জান্নাত সেটা কত সুন্দর যে ঠিকানা মোত্তাকিদের জন্য এলাকায় কোন কোন রাসুল একদম নিরাশ হয়ে গেছেন কেউ ইসলাম কবল করবে না আর ব্যাপক সংখ্যক লোক তাদের কথা শুনে এবং তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আপনারা জানেন তো কে আমাদের দিন নবীরা উঠবেন যখন হাঁসের ময়দানে তাদের কি অবস্থা হবে কোন কোন নবী অনেক অনেক অনুসারে নিয়ে আসবেন হাজার হাজার লাখ লাখ। কোন কোনো নবীর পিছনে থাকবে কয়েকশো মাত্র কোনো কোন নবীর পিছনে অনুসারী সংখ্যা হবে কয়েক ডজন কোন কোন নবীর পিছনে একাধ গণ্ডা কোনো কোনো নবীর পিছনে দুই চারজন দুই একজন মাত্র এমন হলো যে একদম হতাশ হয়ে গেছেন ও রান্ন হুমকাদুদেবু অল্প কিছু তাদের পক্ষে থাকলেও ব্যাপক মেজরিটি তাদের বিরুদ্ধে অবস্থা নেওয়ার কারণে তারা মনে করছেন রসুলরা তাদেরকে প্রত্যাখ্যান করা হলো তাদেরকে মিথ্যাবাদী বলে উড়িয়ে দেওয়া হলো তাদের সম্ভবত আল্লাহর পক্ষ থেকে বিজয় আসার আল্লাহ পক্ষ থেকে সাহায্য আসার মনে হয় হবে না কারণ কোন দুনিয়াতে আখেরাতে হতে পাবেন এরকম একটা পর্যায়ে যখন পৌঁছে গেছেন যা আহম নসরু শেষ মুহূর্তে গিয়ে আল্লাহ সাহায্য এসে গেছে মানুষ বা আমরা আমাদের নেচার হচ্ছে প্রথমে একটু কাজ করতে গেলে যখন বাধা বিপত্তি আসে অসুবিধা আসে সমস্যা আসে প্রথম ঠালাই আমরা আল্লাহ সাহায্য চলে আসুক তাই না এটা আমাদের চিন্তা অবশ্য এটা ভালো এটা তামান্না থাকা ভালো আল্লাহ কাছে দোয়া করা ভালো যে আল্লাহ আপনি সাহায্য করেন আপনার সাহায্য সবাই কিচ্ছু করতে না কিন্তু কোন কোন সময় সাহায্য আসে না আসে না আসে না ধৈর্য ধরতে হবে সবর করতে হবে আল্লাহ তালা পরীক্ষা করে দেখেন কি সাহায্য দিলাম না একটু কষ্ট হয়েছে শেষ হয়ে গেল নাকি তার না কি সে ঠিকই আছে এই হলো পাশ করা না হলে ফেল করে ফেলবে অবশ্য একদম ফেল করে ছেড়ে দেন নাই শেষ পর্যায়ে গিয়ে যা আমার সাহায্য এসে গেছে এবং ওই সময় আমি সাহায্য করেছি ওই জালিমদেরকে গদব দিয়েছি ধ্বংস করে দিয়েছি লুত আল্লাহামকে পার করে নিয়ে গেলেন সাহায্য করলেন না আর জালিমদেরকে কি করলেন নিপাত করে দিলেন আর বাকিদেরকে ধ্বংস করেছি ওলা ইউরাদুসিল মু আর আমার শাস্তি যখন চলে আসে আমার পাকড়াও যখন চলে আসে তখন ক্রিমিনাল যারা অপরাধী যারা দুষ্কৃতিকারী যারা তাদেরকে থামানোর জন্য কোনো লোক নেই কেউ নেই কোনো উপায় নেই তাদের কাছে যত চেষ্টাই করুক তারা বাঁচতে পারবে না এবার রসুল শেষ আয়সুল্লাহ বললেন যে এই সমস্ত নবীদের কাহিনী ইতিহাস আপনাকে যারা শুনবে তাদের সবার জন্য যাদের আকল আছে জ্ঞান আছে বিবেক আছে তাদের জন্য যথেষ্ট শিক্ষা বিষয় আছে এই কেসাগুলো এই কথাগুলো এমন কোন বানানো মন গড়া কোন গল্প কল্প কাহিনী নয় এগুলো অতি সত্য কথা এগুলো তাদের সামনে যে কিতাব আছে আগের জমানার নবীদের কিছু যা কিছু রয়ে গেছে সেগুলো সেগুলোর মধ্যে সত্যতার প্রমাণ রয়েছে আরো বিস্তারিত ডিটেলস রয়েছে এই কোরআনের মধ্যে আগের কিতাবে যা আছে তার সব বেশি আছে এবং হৃদায়ত রয়েছে তাদের জন্য তারা যে কথা শুনে ওয়া হুদা ও রাহমা তাদের জন্য রসমত রয়েছে ওই কম এর জন্য তারা ইমান আনে তাহলে কোরআনের অনেক কথাই কিন্তু বাইবেলে পাওয়া যায় নুহা আলা বাইবেলে আছে কিনা আসে ঠিকই তারা জানে ইসুফ আল্লাহ সালামের কাহিনী অনেক কিছু আছে অনেক কাহিনী আছে কিনা আছে তো তারা তো বোঝা উচিত ছিল যে এই কোরআন হক আমাদের কিতাবের কাহিনীগুলো যা আছে তাই তো বলছে তারপরে আসে না তাহলে এখানে শেষে কি আসলে সুরাই ইউসুফের মধ্যে নবী ইতিহাস বিদ্রোহী শক্তিগুলোর করুণ পরুন এগুলো আপনাকে বললাম বলে আপনি হকের উপরে আসেন আপনি মজবুত থাকেন আপনার সঙ্গে যারা মমিন মুত্তাকি আসেন আগামীতে যারা থাকবে এই দিনের পথে দুনিয়ার সমস্ত মানুষ শক্তিশালী জাতিগুলো যদি তাদের বিরোধিতা করে কিন্তু ওই শক্তিশালী জাতিগুলো হকের উপরে নয় যারা মবিন মোত্তাকি আপনার দিনের উপরে আছে তারাই হকের উপরে থাকবে কাজে হকের এই চ্যালেঞ্জ যুগে যুগে ছিল এখন আল্লাহ তালা হক সাহায্য করেন আর এই আপনি হকের উপরে আছেন আপনার কোনো দুশ্চিন্তার কোন কারণ নেই অন্য নবীরা যেরকম অলমোস্ট হতাশ হয়ে গিয়েছিল এরকম হবেন না দুনিয়ার মানুষ অধিকাংশ এভাবেই দিনকে গ্রহণ করতে চায় না দুশ্মী করে এভাবে সুরা ইউসুফ শাস তাই না এখন শুরু হলো আলিফুল এগুলোর অর্থ কি কাটা কাটা অক্ষর হরুফ মু আল্লাহ তালা এগুলোর অর্থ ভালো জানেন কেন আল্লাহ তালা এগুলোর অর্থ আমরা জানি না তারপরে দিয়েছেন এটা আল্লাহ তালা কালাম নবী করিম নিজের কোন কথা হাদিফের মত কিছু নয় এরা সত্যি আল্লাহর কালাম এটা অন্যতম একটা প্রমাণিত হয়েছে কথা নয় তারপরে আসলো তিল আয়াতুল কিতাব এই যে আয়াত নাজিল করিয়ে শুনছি শোনাচ্ছি পড়াচ্ছি বলছি এগুলো কিতাবের আয়াত আল্লা কাছ থেকে আসা কিতাব কিতাবের আয়াতামের রব্বিকাল হাক আর সে আল্লাহ যিনি এগুলা আল্লাহ আর যা আপনার কাছে নাজিল হয়েছে মে রব্বিকা আপনার রবের কাছ থেকে আল হক একেবারে খাঁটি হক ধ্রুব সত্য কিন্তু অধিকাংশ মানুষ এই কথা বিশ্বাস করে না অধিকাংশ মানুষ ইমান আনে না পৃথিবীর অধিকাংশ মানুষ যুগে যুগেই আল্লাহর প্রতি ইমান আনে নাই তাহলে এই এই কথাটা আগের কথার সঙ্গে মিলছে সুরাই ইউসেফের হ্যাঁ অধিকাংশ লোক অধিকাংশ নবীদেরকে অবিশ্বাসী বলেছে অধিকাংশ নবীরা হতাশ পেয়েছেন চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন আপনার ক্ষেত্রেও তাই হচ্ছে অধিকাংশ মানুষ আসলে দুনিয়াটা হকের উপরে থাকে না মেজরিটি টাইমে ম্যাজরিটি কোন দিকে যায় বাতিলের দিকেই ম্যাজরিটি যায় আর লোকেরা মনে করে ম্যাজরিটি যেদিকে আসে আমি সেদিকে যাব আর এটাই হলো গণতন্ত্র ডেমোক্রেসি কি বলে মেজরিটি উত্তর দিকে গেলে সবাই উত্তর দিকে সংঘর্ষ না হয় আল্লাহ এবং তার কথা উল্টা দিকে না গেলে সেই মেজরিটি ইসলামে এলাউড আসে না নাই আছে। কিন্তু যে মেজরিটি যে অধিক সংখ্যক মানুষ কোরআন হাজি এর বিপরীত কোন সিদ্ধান্ত নেয় বিপরীত লাইনে যায় এদিকে যদি সারা দুনিয়ার মানুষে যায় আপনি আমি একলা দাঁড়িয়ে থাকতে হয় উল্টা দিকে একলা দাঁড়িয়ে থাকতে হবে স্রোতের বিপরীতে যেতে হচ্ছে স্রোত এই দিকে আমাকে উল্টা দিকে যেতে হচ্ছে যাওয়াটা কষ্ট না সোজা কষ্ট আছে দুনিয়ার মধ্যে এই দিকে স্রোত উল্টা দিকে ছয়খানে রাস্তার দিকে কিন্তু আমাকে যেতে হবে কার রাস্তার দিকে আল্লাহ রাস্তার দিকে সেটা উল্টা দিকে নেকার মধ্যে বিয়ের মধ্যে গেলে দেখা যায় সব খালি ওই সবদিকে আনন্দ ফুর্তি ফুটবদা আর এত টাকা পয়সা খরচ করে কত হাজার হাজার বিশাল হল হায়ার করবে শান্তি হবে কি হবে না সেই চিন্তা মাথায় নাই খালি ফুর্তি করা আনন্দ করা বড় কিছু করবে লোক দেখানো প্রতিযোগিতা ভাব বাহবাকুরানো মাকচুর থাকে তা আমি যদি আমার ছেলে মেয়েকে বিয়ে দি করাই তাহলে আমার তফিক অনুযায়ী সবাই এরকম করে ভাই আপনি কি করবেন এই কথা নয় আল্লাহ তালা কোরআনের আরকি আয়তে বলেছেন ও নবী আপনি চাইলেও খুব ইচ্ছা থাকলেও আপনার অধিকাংশ লোক ইমানদার হবে না এখন বর্তমান জামানা দুনিয়ার মধ্যে অধিকাংশ লোক কি ইমানদার না অধিকাংশ লোক কাফের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত আছে অধিকাংশ লোক নট ইমানদার ইমানদার ইমানদার বলতে বা মুসলিম বলতে যা বোঝায় পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কত একশো কোটির বেশি নাকি তাহলে তো পার্সেন্টেজ কত বুঝতে পারছেন এখন আসেন তাহলে মেজরিটি অমুসলিম খুব মাইনরিটি মুসলিম সারা দুনিয়ার হিসাবে আর যে কোটি মুসলিম বললাম এদের মধ্যে হক মুসলিম ইসলাম বুঝে জানে কিছু আমল করে এদের সংখ্যা কত হবে অমুসলিমের তুলনায় মুসলিমের সংখ্যা যেরকম মুসলিমদের প্রতি ইসলামওয়ালার সংখ্যা তার চেয়ে আরো অনেক কমান তো এটাই দুনিয়ার সিলসিলা এইজন্য যখন আপনি হকের উপরে থাকবেন আপনি দেখেন যে আপনার সঙ্গে লোকজন বেশি নাই সবাই খালি ওই তালে তালে চলে তালে ফ্লো কোন দিকে সবার গতি গন্ত ওদিকে যায় খামাখা উল্টা পাল্টা গিয়া সুবিধা হবে না এই তরিকার নাম ইসলাম নয় এই দুনিয়াতে এসেছে অত্যন্ত গরিব হিসাবে ধনী হইতে পারে না ইসলাম নাকি ইসলাম গরিব হিসাবে এসেছে তার অর্থ কি এই গরিবের অর্থ দরিদ্র নয় দরিদ্র বুঝি আমরা বাংলায় দরিদ্র ফকির ওই গরিব যেটা বাংলায় যে গরিব বলি এই গরিব আরবি গরিব না এটা থেকে বাংলায় এসেছে আমাদের বাংলা পুয়ার দরিদ্র কিন্তু হাদিসের রসুল যে ইসলাম গরিব হিসাবে এসেছে যেটা বলেছেন সেটা দারিদ্রতার কথা বোঝান নাই সেটা হচ্ছে সমাজের মানুষের মধ্যে অল্প লোক ইসলাম কবুল করেছিল যেটা সমাজেপ্টেবল নয় গ্রহণযোগ্য নয় কি বলে এগুলা কি করে সবাই দিকে এরা দেখি ইসলাম পৃথিবীতে এসেছে কারণ করাইসরা মক্কার জমিনে ইসলামকে গ্রহণ করা হয়নি বলে এগুলা হবে না এতগুলো মাহুদ আমাদের আছে কয়েকগুলো খিচ্ছন ঠিক না একটাম একজন মাত্র মাহুদ হবে আশ্চর্য বিষয় আমাদের বাপদা তো কথা বিশ্বাস করে নাই এগুলো হবে না তাহলে ইসলাম তারপরে ইসলাম আরব সমাজে মদিনার সমাজে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়ে গেল চতুর্দিকে ছড়িয়ে পড়ল এখন কি আরবে নী করিম সাল্লা নিজের জমানার শেষের দিকে খোলা পের রা সময় ইসলাম কি আর গরিব ছিল অপরিচিত আগন্ত কেউ গ্রহণ করতে চায় না এমন অবস্থা ছিল না বরঞ্চ মোদিনের সমাজ আশেপাশে আরব সমাজ সবাই ইয়াদা ফুয়া যা সবাই দলে দলে দিনে ঢুকে পড়েছিল ইসলাম তখন আর গরিব না অপরিচিত নয় অগ্রহণযোগ্য নয় মাইনরিটি নয় মেজরিটি হয়ে কামা অসাই গরিবান অচিরে আবার ইসলাম গরিব হয়ে যাবে অগ্রহণযোগ্য মাইনরিটি একদম অল্প লোক যাতে সমাজের লোকের চলের সঙ্গে মিলানো যায় না উল্টা উল্টা মনে হয় খালি এরকম হয়ে যাবে ইসলাম তো মাঝে মধ্যে এরকম আমাদের জমানায় হয়ে গেছে না মনে হয় আপনি যখন হক কথা বলেন শহীদ উন্নতির উপরে চলতে যান আপনি যখন শেরেকের কথা আপনি খাঁটি তো হৃদের কথা বলেন কি বলে এগুলো এখন এইগুলো ঠিক না থাকেন অল্প লোক থাকে এর উপরে সবাই বেপর্দা আপনি পর্দা করেন কেমন কেমন জানি আমাদের এই সমাজে যারা এখানে উপস্থিত আছেন আশা করা যায় আপনাদের পরিবারে কেউ পর্দা করলে এইখানে কেউ এটাকে কোনো এত মনে করে না কিন্তু জানেন আমাদের দেশে বিভিন্ন মুসলিম দেশে উপর তলায় বড় লোকের যারা যারা বিশালে সবকিছু দখল করে বসে আছে তাদের সমাজে তাদের বিবি বাচ্চা মহিলারা যদি পর্দা করা শুরু করে দেয় তাদের সবাই কি ঘটনা এই যে তোমার মেয়ে নাকি তোমার বিবির এই দুরাবস্থা কেন হায় হায় হায় হায় তাদের কাছে গরিব হয়ে যাবে তো এইরকম যদি কেউ সমাজ ওই দিকে চলে যায় সে হকলে পরে থাকে তাহলে রসুল উল্লাহম তাকে সুসংবাদ দিয়েছেন ফাতুবা বা সুসংবাদ আছে এই সমস্ত গরিবদের জন্য যারা সমাজের মধ্যে অ্যাকসেপ্টেবল হয় না অগ্রহণযোগ্য হয়ে আছে তাদেরকে এখন দাওয়াত দেয় আর এরা বেশি করা এরা বেশি বেশি মুসল্লি হয়ে গেছে বেশি মুক্তাকি হয়ে গেছে ওদেরকে দাওয়াতি দেয় না আর কে ওখানে গেলে মুশকিল আনসোশাল হয়ে গেছে অসামাজিক হয়ে গেছে বোধ আপনি এখন একটু অপান্ত হয়ে গেছে তো এরকম থাকতে কষ্ট হয় আপনি আসেন বলে বলেন। আপনার জন্য সুসংবাদ আছে আল্লাহর কাছে তুবা বা মানি সুসংবাদ আবার তুবা বা জান্নাতের একটা জায়গার নাম স্পেশাল প্লেস এর নাম তুবা। তাদের জন্য আল্লাহ এত হাক কিতাব দেওয়া সত্ত্বেও অনেক মানুষ ইমান আনে না এটাই পৃথিবীর চিরাচরিত প্রথা আল্লাহ যে আল্লাহর কাছ থেকে কিতাব এসেছে যে আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছেন যে আল্লাহ তাদেরকে আল্লাহর ইবাদতের দিকে আসতে বলছে তার এক আল্লাহর প্রতি আল্লাহ কথা দিকে ডাকছেন সে আল্লাহকে তারা চিনেছে এখনো জানতে পারিনি চিনতে পারিনি আল্লাহ তারা উনাহা আল্লাহ হচ্ছেন সে মহান সত্তা সেই দাঁত পাক যিনি আকাশগুলোকে উঁচু করেছেন রে করেছেন কত উঁচু করেছে আকাশ এত বড় একখানা ছাদ আছে যার নিচে কোন পিলার নেই তারাও না তোমরা নিজেরাই দেখ কোন পিলার আছে যদি আমরা দেখার সুযোগ না হতো এইরকম করে ছোট ছোট ঘর ভিতরে থাকতাম দেখি না কিন্তু চলে যায় যে কোথায় কোন পিলার নাই কোনো পিলার নেই তোমরা নিজের দেখছ এটা এগুলো এত সুন্দর জিনিস পিলার ছাড়া তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি বিগ ব্যাং হ্যাঁ বিগ ব্যাং কি একটা বিস্ফোরণ ঘটেছে একবার ঠিকঠাক মত ফিটফাট হয়ে গেছে মানুষ যখন আল্লাহ চিনে না সে যে কত বড় বোকা সে কি চিন্তা করে অতপর তিনি আরো সমাসীন হয়েছেন যে আমরা যে আকার দেখি পিলার নেই কিন্তু এ ছাড়াও আকাশের নিচে আছে ম্যাগমালা উপরে কিছু ঢাকনা আছে এরকম স্তরগুলো আছে এগুলোর নিচে কোন পিলার আছে শূন্য ধরে রেখেছেন আল্লাহ সবহান আল্লাহ শূন্য ধরে রেখেছেন আর বৃষ্টি নামার আগে অনেক হেভি হয় কোনো এক সময় এগুলা তুলার মতো উঠতে থাকে মনে হয় যেন আমরা দেখি আগে তো এত দেখতাম না পানি উঠে আবার নামছে রিসাইকেল হচ্ছে রিসাইকেল কন্টিনিউসলি হচ্ছে জলিয়ে বাষ্প উঠে ম্যাঘ হয় আবার বৃষ্টির নামে নদীতে সাগরে যায় আবার উঠে এই যে অটোমেটিক সিস্টেম এই মেশিন চলছে তারপরে আল্লাহ তালা বলে সব দেখো তোমরা হাল তার ফুতুর তুমি ভালো করে দেখো উপরের দিকে আকার জমিন সব তাকাও তুমি আল্লাহ সৃষ্টির মধ্যে কোন ত্রুটি দেখতে পাও যে এই জিনিসটা ফল্ট হয়ে গেছে এটা এরকম করলে ঠিক সাইজ কত বড় আছে হয়তো কয়েক বাড়ি একসঙ্গে বরবাদ চাপা পড়ে যাবে সব যখন আল্লাহ তালা আবার বৃষ্টি নাজিল করেন তখন আল্লাহ তালা বলেন সাজা সজ্জা করে চালনির নিচে দিয়া চালনি বুঝি আমরা ওই যে ধান চাল এগুলো চালে আটা চালে চালনি ছোট ছোট অল্প এরকম চালনির মতো কি অটোমেটিক মেশিন আছে আকাশ থেকে বৃষ্টি গুলো ঢপ করে ম্যাঘের টুকরা পড়ে না এরকম করে চালনির নিচে দিয়ে মনে ঝরধর করে পড়ছে মাঝে মধ্যে যখন আল্লাহ তালা শিলা বৃষ্টি দেন তখন আমরা বুঝি এতটুকুন সাইড এটা মাথা মধ্যে ঠপ করে পড়লেও খবর আছে এগুলো মাঝে মধ্যে আল্লাহ তার সিম্পল দেখান এক্সাম্পল দেখান দেখা দরকার আকাশ জমিনের সৃষ্টি সারা জমিনের সৃষ্টি এগুলো দেখে ফিকের করে চিন্তা করে আর তার মন থেকে বেরিয়ে আসে ওয়াল্লা এগুলো সবকিছু এত সুন্দর নিপুণ আপনি সৃষ্টি করেছেন এগুলি বেহুদা নয় এগুলো অত্যন্ত আপনার নিপুণ পরিকল্পনা সবকিছু সাজানো সবকিছুর আপনার একটা উদ্দেশ্য রয়েছে আর আমার সৃষ্টিরও একটা সত্যি উদ্দেশ্য আছে সেটা কি আমা খালাকতুল ইনসা তাহলে আমাকেও আপনি সৃষ্টি বেহুদা করেননি আমার জীবনের একটা পারপাস আছে আমার লাইফ একটা পারপাস আছে কেন আমি পৃথিবীতে এসেছি এগুলো চিন্তা করতে হবে যে আকার জমিন সবগুলো সৃষ্টি করে অতপর আল্লাহ তালা আরসের উপরে সমাসীন হয়েছে। সমাসীন হওয়ার অর্থ কি কোন অবস্থায় আছেন আল্লাহ ওখানে কি করেন নাওদ কোন অবস্থায় থাকেন তিনি সেখানে এর বিস্তারিত কিছু জানার উপায় আছে এই আবার বলি অনেকবার বলি আবার বলি মনে রাখার জন্য যে ইমাম মালিক রহমতুল্লাহ আল্লাহ কাছে জিজ্ঞেস করলো এক তার ক্লাসে বসে একজন যে মাল ইস্তিওয়া ইমাম মালিক ইস্তিওয়াটা কেমন আল্লাহ কেমন করে ওখানে থাকেন একটু ব্যাখ্যা করে বলেন কি করেন আল্লাহ আমাদের কোন জায়গায় থাকার অবস্থা হয় আমরা দাঁড়াই অথবা শোয়া আছে অথবা বসা আছে আর কোন তরিকা আছে নাকি এরকমই তিন তরীক আছেন কি করেন এখন এই কথা শুনে তিনি কি জবাব দিলেন আল ইস্তিওয়া উম আলু ওয়াল কাইফুল শোনো ইস্তেওয়া কথাটা সমাসীন হওয়ার কথাটা এই অর্থ কি আরবদের এর একটা অর্থ আছে এটার একটা স্বাভাবিক অর্থ আছে আরবরা মোটামুটি এটা বুঝে কিন্তু আল কাইফ কেমন কোন হালতে এইটা মাঝুল এটা কারো জানা নাই আল্লাহ তাহার নিজের অস্তিত্বের এর বেশি বিস্তারিত জানার সুযোগ কারো নাই জানা সম্ভব নয় এত বড় মহান সত্তার এগুলো জানা আমাদের পক্ষে সম্ভব নয় তিনি বলেন নাই যেটা তিনি বলেন নাই সেটা আমরা কিভাবে চিন্তা করে হুবহু তার অর্থের মধ্যে রাখা এর মধ্যে কোনো পরিবর্তন করে অন্য অর্থ নেওয়া যে আল্লাহর জন্য ওই না বলে এটার অর্থ নেব অন্য কিছু একটা এইটা নেওয়ার কোনো সুযোগ নেই তুমি এটার কোনো ব্যাখ্যা করতে গিয়ে যদি আরেক অর্থের দিকে চলে যাও কাজ ভালো না কোরআন হাদিস যেটা বিস্তারিত আসে নাই যেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয় আল্লাহ তালার জাতের পাখির সম্পর্কে এই বিষয়ে অতিরিক্ত প্রশ্ন করা মেন্টালিটিটাও ঠিক না তো তোমার মাথায় এটা আসছে কেনা ওনার এখন ডাউট হলো যে তুমি রাইট লোক না তুমি আমার ক্লাস থেকে বেরিয়ে যাও ডন্ট কারণ বেদাতি লক্ষ্যে ইমাম মালিক তার ক্লাসে বসতেও করেন কারণ বেদাত নিয়ে যারা চলাফেরা করে চিন্তা ভাবনা করে তাদের সঙ্গ বাকিদের জন্য ক্ষতির কারণ তাকে বহিষ্কার করে দেয় কারণ গোমরা গোমরা লোকের সঙ্গে চলা ভালো না এই যে সূর্য এবং চন্দ্রকে তার কন্ট্রোলে এনে তোমাদের খেদ লাগিয়ে দিয়েছেন নিয়ন্ত্রিত করে দিয়েছেন সূর্য কোনখান থেকে উঠবে কোনখানে ডুববে কোন দিন কতটা সময় উঠবে এভরিথিং প্রোগ্রাম করা আছে তারা এই আল্লাহর প্রোগ্রাম কে হুবাহু করে আমাদের মত আল্লাহ আমরা আল্লাহ আমি এখন ডুবে যাবা থাকতে পারবো না টায়ার্ড হয়ে গেছি আবার যদি মিড নাইটে আমি এনা ঘুমাই গেছি ভালো লাগে না এখন উঠে যাই কি অবস্থা আমাদের হতো বলেন একেবারে নিয়ন্ত্রিত করে দিয়েছেন এবং তারা আল্লাহর নিয়ন্ত্রণকে হুবহু মেনে নিয়েছে তারা মতি তারা আল্লাহর কোন হুকুমের কোন পরিবর্তন করে না সমস্ত মাখলুক কিন্তু আল্লাহর হুকুম মেনে চলে শুধুমাত্র সৃষ্টিমন্ত্রী জিন ইনসানি আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে যায় বেশি করে এবং তাদের যে এই যে রোটা করে দেওয়া আছে তাদের প্রত্যেকে চন্দ্র সূর্য তার নিজস্ব যে গন্ডি তার গতিপথ। বার্ষিক গতি গতি ঠিক করে দেওয়া হয়েছে এগুলো ঠিক মতো মেনটেন করে কখন সূর্যকে ডুবতে হবে চন্দ্র কখন উঠতে হবে কখন তাকে অন্ধকারে চলে যেতে হবে পূর্ণিমা কখন হবে একদম ঠিক মতো আর একদিন আল্লাহ তাদের এই প্রোগ্রামকে শেষ পর্যায়ে নিয়ে আসবেন তখন তাদের মধ্যে যে কি একটা একটা আটাকে ধাক্কা দিবে সংঘর্ষ হবে বিস্ফোরণ ঘটবে সবকিছু চুরমার হয়ে যাবে আমাদের দিন এই আজালুম মুসাল্লাম মুসাম্মা ওই নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত তারা ঠিক মতো চলবে আর এই সময় শেষ হয়ে গেলে তখন তাদের আয়ু শেষ তখন পৃথিবী শেষ হয়ে যাবে আল্লাহ তালার আড়স্য যে কথা বলেছেন আল্লাহ তালার আড়স সেই আরসের মধ্যে আবার একটা জিনিস আছে কি আছে আড়সের উপরে কুরসি আছে তার জন্য এই কুরসির কথা যে আয়াত আছে সেই আয়ের নাম হচ্ছে আয় আতুল কুরসি তিনি আমর সব কিছু সমস্ত বিষয় আসয় এভরিথিং তিনি এগুলা কন্ট্রোল করেন তিনি এগুলার নিয়ামক তিনি এগুলার পরিকল্পনা এবং এগুলার বাস্তবায়ন এবং এগুলো কার্যকরী করা এগুলার নিয়ন্ত্রণে সমস্ত আল্লাহ তারা প্লান অনুযায়ী হয় তার কন্ট্রোলের বাইরে কিছুই নেই আল্লাহ তালা আকাশের ব্যাপারে বলেছেন যে আকাশকে তিনি কিভাবে ধরে রাখেন সেই প্রসঙ্গে আরেকটি আয়তে বলেছিলেন তিনি আকাশকে ধরে রেখেছেন শূন্যের মধ্যে পিলার ছাড়া তিনি ধরে রেখেছেন যাতে পড়ে না যায় ধরে রাখার ব্যবস্থা করে রেখেছেন তবে পড়ে যাবে একদিন ইল্লাবে এই দিনে আল্লাহর হুকুম ছাড়া পড়বে না সেটা কোন সময় কে আমাদের সময় তারাও না বলেছেন তোমরা দেখতে পাও তোমাদের কাছে এটা কোনো গল্প নয় তোমরা চোখে দেখো আল্লাহ এই জন্য পৃথিবীর অনেক মানুষ চন্দ্র সূর্যের এই বিশাল জিনিস চিন্তা করলো কত বড় পাওয়ারফুল একটা সূর্য সারা দুনিয়াকে আলোকিত করে চন্দ্র এগে ইন সারা দুনিয়াকে আলোকিত করে রাতের বেলায় স্নিগ্ধ আলো তারা এই এত বড় কিছু দেখলো ঠিকই বুঝলো অনেক তাদের অনেক বিরাট একটা কিছু এটা এখন দেখে চিন্তা করলো তাহলে এদের ইবাদ আল্লাহ ওদেরকে বড় মনে করে বসলো তাদেরকে মাহুদ বানিয়ে নিলো। এই রাবে আল বাসরি রাহেমা ব্যাপারে কথা আছে যে তিনি রাতে যখন তাহাজ পড়ছিলেন আল্লাহর সঙ্গে মুনাজাতে আছেন পূর্ণিমার রাত্র ছিল কেউ একজন ওনার ফ্যামিলি মেম্বার বা কেউ বলছেন আমি তো এই সুন্দর চন্দ্রের যে সৃষ্টিকর্তা তাকে নিয়ে বিজি আছি সত্যিকার মোমেন্ট যখন এরকম আমরা দেখতে যাই মাঝে মধ্যে বেড়াতে যাই সাগরের তীরে যাই সুন্দর বন জঙ্গল পাহাড় পর্ব দেখতে যাই চিড়িয়াখানায় যায় এগুলোর থেকে আমরা তাকিয়ে থাকি কিন্তু কোন সময় মনে করি আল্লাহর কথা আল্লাহর সঙ্গে সঙ্গেই আল্লাহর কথা মনে করে চোখের পানি চলে আসা আল্লাহ আপনার কত কুদরত আপনি আমাদেরকে জাহান আগুন থেকে বাঁচান এগুলো পড়া দরকার এই আয়াতগুলো মুখস্থ করে ওই সমস্ত দাগায় আল্লাহর এইরকম সৃষ্টির অপূর্ব সৌন্দর্য সৃষ্টির কৌশল দেখলেই কথা মনে করা ওই সময় দোয়া করে আল্লাহ কথা যে করবে তার জন্য অনেক থেকে সৌভাগ্য দেন এই সুযোগকে কাজে লাগিয়ে ফেললাম ইত বেরুল আমার ইফা আয়াত এইভাবে তোমাদের কাছে তিনি আয়াত তাফসিল করেন ইফা অর্থাৎ খোলাশা করেন বিস্তারিত বর্ণনা করেন খুব সংক্ষিপ্ত নয় মাঝে মধ্যে আল্লাহ কোয়াইট একটু মোর ক্লিয়ার করে বর্ণনা করেন কিতাব ও মুবিন পরিষ্কার করে বর্ণনা করেন কেন এত বেশি কথা বারে বলেন রিপিটও করেন মাঝে মধ্যে আশা করা যায় কথাগুলো শুনলে এত বিস্তারিত বললে আল্লাহ তালার পরিচয় তোমাদের কাছে তুলে ধরলে তোমরা আল্লাহ প্রতি করবে এই আশায় আল্লাহ তোমাদেরকে বলছে না মানুষের কাছে কত পত্রিকা পড়তে হয় কত নিউজ দেখতে হয় কত মোবাইল ফোন নিয়ে বিজি থাকে হয় হোয়াটসঅ্যাপ এগুলো নিয়ে বিজি গান বাজনা আছে খেলাধুলা আছে আল্লাহ দিকে আল্লাহর কোরআনের দিকে এইগুলা আয়াত পড়ার জন্য দেখার জন্য সময় কই কহয়াল আনহারা তিনি হচ্ছেন সেই দাঁত পাক সেই সত্তা যিনি একদম বিষাত জমিনটা একেবারে ছোট কুসকে রাখেননি বিস্তারিত করে লম্বা করে দিয়েছেন ছড়িয়ে দিয়েছেন জমিন যদি ছড়িয়ে দেয়া না হতো তাহলে আমাদের জন্য জায়গা সংকুলন হতো না আল্লাহ জমিন কত বড় কত প্রশস্ত এই দৈর্ঘ্যপ্রস্থ পৃথিবী কত বেশি তার মধ্যে আরো কত কিছু আছে মাঝে মাঝে আমরা বলি খুব বেশি ঘন বসতি জায়গা নাই তো কোন কোন জায়গায় মানুষের ঘন বসতি বেছে নিয়েছে কিন্তু কত জায়গা আছে এখনো কোন বসতিই নেই কানাডায় বিস্তারিত এলাকা রাশিয়া বিভিন্ন বড় বড় দেশে বিস্তারিত এলাকা আরব দেশের বহু এলাকা খালি পরে আছে এবং সেখানে তিনি তৈরি করে রেখেছেন মজবুত মজবুত পাহাড় এবং নদী নালা এই জমিন খালি একখন্ড মাঠের মতো নয় আবার বিভিন্ন জায়গায় পাহাড় এবং নদীনালা তৈরি করেছেন কেন পাহাড় তৈরি করেছেন পাহাড়গুলো এই জন্য তৈরি করেছেন যে জমিনটা হেলতে থাকবে পানির উপরে কিন্তু ঢেউর তাল এরকম দুলতে থাকে তাই না এখন যদি এই জমিন বুঝলাম বড় সাইড হওয়ার কারণে কম দুলতো তারপরেও মাঝে মাঝে হাঁটতে গেলে মনে হয়তো মাথা ঘুরাচ্ছে খালি কারণ দুলছে আমাদের সবসময় নিশ্চিন্তে আমরা চলতে পারতাম না হারতে পারতাম না বুঝতে পারতাম না মাঝে মধ্যে এরকম হতো তো আল্লাহ জমিন যাতে না দোলে ঢলতে থাকে না যেন স্থির হয়ে থাকে তার জন্য পাহাড় গুলোকে আউ এগুলাকে একদম এরকম একটা পিলারের মতো করে দিয়েছেন খুঁটার মতো করে দিয়েছেন মাটির নিচে খুঁটার অনেক দূর আছে পাহাড় গুলোর নিচে অনেক দূর আছে আবার উপরেও আছে যাতে করে দোলে না টিকে থাকে পাহাড় গুলো ও আনহা নদী নালা গুলো কত রকমের নদী নালা আল্লাহ তালা দিয়েছেন বড় নদী ছোট নদী শাখা নদী হ্যাঁ প্রশাখা নদী কত কাজে লাগে নদী আর এই পানিগুলো যদি না থাকতো তাহলে মানুষের জীবন কত অতিষ্ঠ হয়ে যেত যদি আমাদেরকে পঞ্চাশ মাইল দূর থেকে পানি আনতে হতো আবার জমিনের নিচেও পানি লেয়ার রেখেছেন বিভিন্ন গাছপালা ফলের মধ্যে মাদি নর দুটার আছে তা না হলে তো পরবর্তী বংশধর রিপ্রোডাকশনের কাজ চলবে না এভাবে করে তোমাদের জন্য ফল ফলাদি করেছি তো আর আবার জমানা সব একরকম নয় দিন এসে রাতকে ঢেকে ফেলে রাত এসে দিনকে ঢেকে ফেলে একটা পর একটা সিলসিলা আছে এমন হয়নি যে দিন যেতে দেরি করছে রাত এখন আর আসতে পারছে না ধাক্কা ধাক্কি হচ্ছে কিছুই না একদম সিলসিলা ঠিক মতো চলছে এবং বাড়ানো কমানো আরে দিন রাতের এই ধারাবাহিকতা রাত করে এবং মানুষের জীবনের হিসাব রাখার জন্য কত সহজ হয়েছে এই সব কিছুর মধ্যে কত নিদর্শন আছে চিহ্ন আছে সাইন আছে ওই সমস্ত লোকদের জন্য যারা একটু চিন্তা করে তাহলে আসলে প্রকৃত মুসলিম চিন্তাশীল হবে একটু চিন্তা করবে শুধু অন্য অন্য প্রাণীর মতো খাওয়া দাওয়া খাওয়া দাও ফুর্তি কর টাকা পয়সা জোগাড় কর ইত্যাদি শুধু আছে তার জীবনে আর কোনো চিন্তা নেই চিন্তা করবে এবং বিশেষ করে আল্লাহ তালা সম্পর্কে চিন্তা করবে নিজের জীবন সম্পর্কে চিন্তা করবে কখন আল্লা ডাক আল্লাহর কাছে যাবে সে চিন্তা করবে আর এরকম সৃষ্টির অনেক কিছু দেখে সুন্দর যখন লাগে আর নিজের পরে আল্লাহ যে কত মেহরবানি করেছে তাকে অনেক কিছু দান করেছেন আল্লাহ তালা এটা চিন্তা করে আল্লাহকে যখন স্মরণ করে করতে গিয়ে আল্লাহর প্রতি তার শ্রদ্ধা সম্মান ভক্তি এবং দরখাস্ত যখন চলে আসে এবং এই চিন্তা আবেগ প্রভূত হয়ে যখন তার চোখ দিয়ে পানি চলে আসে আল্লাহ এমন লোক যদি নিদর্শন দেখে বঞ্চিত করলেন আল্লাহ আমাকে নেলে মেয়ে দিয়েছেন অন্যদেরকে দেননি এগুলো যা কিছু পায় ভালো কিছু এগুলো কথা চিন্তা করে একলা একলা হাটে বসে আছে ঘোরা করছে আর ওই সময় কথা মনে পড়ে চোখে দর দর করে পানি পরে এইরকম আবেগ যার ভিতরে আসে একটি এসেছে তাকে আল্লাহ সাদ ধরনের লোক যারা সে তাদের অন্যতম হবে কত নিয়ামত কত এসান আল্লাহ আমার প্রতি করেছেন জীবনে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি মরে যাওয়ার কথা এইরকম ঘটনা কারো জীবনে ঘটেছে আসেন নাকি কেউ হাত তোলেন দেখি আমি হাত তুলছি আবার যেখানে একাধিক ঘটনা ছিল যে আমি মরে যাওয়ার কথা আপনাদের মাত্র কয়েকদিন হাত তুলছেন সারা জীবন খুব মনে হচ্ছে। হয়ে কথা বেঁচে গেছি কেমন এখনো বুঝতে পারি না আল্লাহ রব আলমীর এই কথা যখনই মনে হয় চোখ দিয়ে দরদর করে পানি এসেছে আল্লাহ সেদিন আপনি আমাকে উদ্ধার করেছিলেন রক্ষা করেছিলেন আমি এখন কবরে থাকার কথা ছিল চোখের পানি চলে আসে তাহলে এই চোখকে আল্লাহ করতে দেবেন না আরো সের নিচে ছায়া দেবেন কে আমাদের দিন এদের ইয়ে তাফাক্কর করা আল্লাহ সম্পর্কে চিন্তা করা এটার নাম আসল ভেকের মুখে উচ্চারণ হবে কিন্তু অন্তরের মধ্যে দিয়ে এই জেকের হবে এটা ভেরি জমিনের মধ্যে কেতা অম্মতা যা বেরাত জমিনের টুকরা গুলো পাশাপাশি আছে এক এক জমিন এক এক খণ্ড হ্যাঁ এরকম পাশাপাশি আছে অনেক এবং দেখা যায় যে এক এক জমিনে এক এক ফসল হচ্ছে পাশাপাশি ও জানাত এবং সেগুলার ভিত্তিতে জমিনে কত রকমের বাগান ফলছে কোন জায়গায় জায়গায় বেগুন কাঁচামরিচ ইয়া আল্লাহ কত রকমের আছে বলেন সবজির কত আইটেম আছে জমিনের মধ্যে কে মুখাস্ত করে বলতে পারবেন এই দুনিয়ার যত সবজি আছে আমি আমি লিখব আমি চ্যালেঞ্জ করতে পারি কেউ পারবে না ফল কত রকম আছে এইটাও লেখা যাবে না পাশাপাশি এত কিছু হচ্ছে এবং আরবদের কাছে এগুলোর পাশাপাশি আরো যেটা ছিল মিন আনাব, আঙ্গুর যেটা আরবের অন্যতম আকর্ষণীয় ফল ছিল তাদের কাছে ওজার উন বহু রকমের চাষবাস হয় ফসল হয় কৃষি কাজ হয় না নাখীলুন উন এবং খেজুর গাছ সেনাইলো সেন কোনোটার একলা একটা গাছ আবার কোনোটার অনেকগুলো জ্বর নিলে তিন চার পাঁচটা গাছ বাইরেছে এক জায়গা থেকে দনো রকমের আছে একলা কেতুর গাছ আবার অনেক জায়গা কলা গাছের মতো কতগুলো বাইরে একসঙ্গে হয়েছে একসঙ্গে যখন অনেকগুলো আসে এগুলা সেনোয়ান গাইরে সেনোয়ান একলা একলা এরকম করে বের হচ্ছে এই বিভিন্ন রকমের এই যে ফল সবজি বিভিন্ন রকমের কৃষিটা পণ্যগুলো ধান গম ইত্যাদি অনেক রকমের এগুলো সব সবকিছুর মধ্যে একই পানি দিয়ে কিন্তু জিনিসটা পায় গাছপালা গুলি সেটা কি পানি আসলে পানির মধ্যে বিভিন্ন পদার্থের সার দিয়ে কিছু যেটা আমরা ব্যাখ্যা করেছে বিজ্ঞানীরা পরে আসলে পানির মাধ্যমে সেটা আসে এই রস জমিনের রসটাই তো খায় তাই না কি মাটি খায় রস খায় রস খায় মাটি থেকে শিকড় দিয়ে দিয়ে আল্লাহ দিয়ে দিই আল্লাহ খায় বলতে পানি পাবো না তারা কেমনি পায় কতগুলো রস বাইর করো দেখি একটু এক ছটা বাইর হবে না ওরা পায় কেমনে এই চিকন চিকন কোন কোনো সময় যে তাদের শিকড় গুলো আছে কিভাবে নিচ্ছে ইস্ক বিমা ইমা হেল একই পানি তারা পান করে একই রস তারা সাদন করে গ্রহণ করে তার মধ্যে তোমরা দেখো যে অনেক বেশ হয় এত ফল এত হাই কোয়ালিটি পাশাটা একটু লো কোয়ালিটি অনুসবাদ তাদের খাবারের মধ্যে টেস্টের মধ্যে দেখা যায় যে অনেক পার্থক্য হয় এবং পাশাপাশি কত রকমারি হয় খেজুর খেজুর কয়েক কিসিমের আছে আর সে খেজুরের দোকানে গেছেন না কত টাইপের খেজুর আছে এরপরে আপনার এই যে সবজির কথা বলা হলো ফ্রুটের কথা বলা হলো এগুলো মোতা যাট পাশাপাশি এই যে আপনি এক পাশেই আছে আপনার এত সুন্দর গোলাপ ফুল কি সুন্দর কালার এদের দেশে তো কম আছে আমাদের দেশে খুব সুন্দর গ্রাম এই মাটির দিকে গ্রাম পাইলো কে আপনি একটু যে গোলাপের নিচে থেকে একটু খুঁড়ে দেখেন একটু কি করুন কি নিপুন আল্লাহ ভাবে আল্লাহ এগুলো পরিচালনা করছেন পাশেই দেখেন আপনার রয়েছে মিষ্টি আলু মিষ্টি হয় তার পাশেই ওই জায়গা থেকে আরেকটা করলা গাছ লাগান একদম পাশে লাগান তার করলাটা কেমন হবে এমন তিতারে ভাই মরিচ গাছ লাগানো একটা সেটা রা বাসা এই কেমন ঝাল আর যদি আরেক কি মরিচ আছে ঝাল বেশি নাগা মরিস লাগান একটা দেখি কি খবর এসব এক জায়গা থেকে আসছে মোতাজ পাশাপাশি সুফান কি কুদরত আল্লাহ তালার পাশে যেটা আম গাছ থাকে কি মিষ্টি আম কি মিষ্টি আঙ্গুর এই মাটি নিচে খুঁড়লে একটুখানি কোন মিষ্টি কিছু পাওয়া যাবে কিছু পাওয়া যাবে না এসব কিছুর মধ্যে কত যে নিদর্শন আছে ওই কউমের জন্যে যাদের আকল আছে আকল খরচ করে এই জন্য মমের বেহুস নয় হুশ সবসময় চিন্তা করবে এভরিথিং চিন্তা করে এই সৃষ্টি আল্লাহ কত সুন্দর করে করেছেন যে কোনো ভালো কিছু দেখে ভালো কিছু খায় আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে আল্লাহ আপনি এত স্বাদ আলহামদুলিল্লাহ এনি গুড প্রোডাকশন হয়ে গেছে আপনি অনেক ভালো ফসল হয়েছে তাহলে বলবেন যে আসলে বাকিরা হয় না এরা দাঁড়া নাকি কৃষিকাজ কাকে বলে আমি তো এক্সপার্ট আমাদের এরকম চলে আসে আলহামদুলিল্লাহ হয়ে যায় আমি যেভ করেছি আমার এত সুন্দর হয়েছে এটা আমার আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন আল্লাহ তাল কথা মনে করা দরকার যে কাউ মেয়া আকেলুন খরচ করে আল্লাহর দিকে যেতে হবে এই আল্লাহ তাল্লাহ দিয়েছেন কাকে জন্য আল্লাহকে চেনার জন্য এর নাম হলো মারেফত ও মারেফাত আরেকটা আবিষ্কার করেছে আরেক রহস্য জগৎ আসলে মানে পরিচয় আল্লাহর পরিচয় পাওয়া যায় কোথায় সৃষ্টির মধ্যে যেকোনো সৃষ্টি যখন আপনি যত কিছু তখন দেখবেন যেটা আপনার দৃষ্টি আকর্ষণ করছে তখনই আমরা সঙ্গে সঙ্গে চলে যাবো সে আল্লাহর কাছে যে আল্লাহ আপনি কত কুদরতের অধিকারী সো খালকিন তোরবনলা হেনবি আপনি আশ্চর্য হয়ে যাবেন তাদের কথা শুনে তাই না তারা এক এক কথা যে বলে আপনাকে বলে আ ইদা কুন্না তোরবন আরে মরে মাটি হয়ে যাব আমাদের হাড্ডি গুড্ডি সব মাটির সঙ্গে মিশে যাবে শত শত হাজার হাজার বছর পরে আ ইন্না লাফি হালকিম জাদিদ নতুন করে আবার আমাদেরকে সৃষ্টি করা হবে এটা কি আশ্চর্য কথা হাউ পসিবল ইট ইজালু বেরবীম এই লোকগুলো তাদের রবকে মানতে অস্বীকার করেছে কুফুরি করেছে এই লোকগুলোর গলায় চেইন পরানো হবে অর্থাৎ তাদেরকে শিকর দিয়ে বন্দি করা হবে কেমতের দিন বন্দি করে ট্রেনে হাসের ময়দান থেকে জাহান নামে ফেলে দেওয়া হবে এরাই হচ্ছে জাহান নামের সাথী জাহান নামের অধিবাসী সেখানে তারা চিরদিন থাকবে এখানে আপনারা বলবেন এগুলোতে কাকরিতে সম্পর্কে বলা হচ্ছে আমরা তো এই পর্যায়ের না আমরা তো আল্লাহকে বিশ্বাস করি সোহান আল্লাহ আমাদের মধ্যে এখন ইদানিং এমন খবর পাচ্ছি আমাদের ছেলে মেয়েরা অনেকেই নাস্তিক হয়ে যাচ্ছে এবং আমাদের দেশে নাস্তিকতার একটা প্রবণতা অনেক আগে থেকেই শুরু হয়েছে কিছু সেকুলারদের মধ্যে কিছু কমিউনিওয়ালাদের মধ্যে কিছু বহু লোক শিক্ষিত লোকদের মধ্যে এটা গুড নাম্বার ছিল সাধারণ মানুষের মধ্যে এগুলো কম এসেছে এই দেশে স্কুল কলেজে পড়তি গিয়ে অনেক ইয়াং ছেলে মেয়েরা এখন দিন হারিয়ে ফেলছে আল্লাহর প্রতি বিশ্বাস আর নাই অনেক মা অনেক বাবারা আসেন ফোন করে জিজ্ঞেস করেন ইমাম সাহেব মুসিবতে পড়েছি আমার মেয়েটা পর্দা করতে এত সুন্দর করে কোরআন পড়তো নামাজ পড়তো এখন সে স্কুলে কলেজে গিয়ে এক পর্যায় পৌঁছে গেছে কোন টিচার থেকে কি শুনছে কি শিখলো এখন বলে যে মা খামাকা খামাখা বিশ্বাস করছে এগুলো কোন ভিত্তি নাই এখন নামাজ পড়ে না আর এরকম ছেলেদের খবরও আছে তা আমরা তো অন্য জগতে আসি আমরা যারা এই ছেলে মেয়েরা যে কোন জগতে আসে তাদেরকে দিনের দিকে রাখার জন্য কি পরিমাণ চেষ্টা করছি কোথায় ইসলামিক ক্লাস গুলো আছে সেখানে ঢুকাচ্ছে না কেন এর পরিণতি কি হবে চিন্তার বিষয় আল্লাহ তালা আমাদের ছেলে মেয়েগুলোকে করুন